শুধু মাঝাবের কথা বলছি তা নয় মাঝাবের চেয়ে তরি কত আরো কোথাও মাঝাব তো মোটামুটি আমিন জোরে বলার মাছ আলা বাঁধার আলা তারপরে মানে এটাকে কলুতের মাছ আলা ইত্যাদি মানে কুটি নাটি কিছু মাছ নিয়ে মাঝাপের বিষয়গুলো কিন্তু তরির বিষয় যখন আরো যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কে দিন দিনের একমাত্র মালিক আমার এই মজুর কেমতের দিন আপনাকে তোরাইয়া মরাইয়া দিকে নিয়ে যাবে আমি জানি না সেটা হুজুরে যায় কি তোরবে আপনাকে হুজুরের কি ক্ষমতা রয়েছে হুজুরকে কি অথরিটি দেওয়া হয়েছে নবী বঙ্গুলকে অথরিটি দেওয়া হয়েছিল সেখানে নবী বঙ্গরাসুলগরনের বক্তব্য দেয় নাই সেখানে আপনার হুজুর কি বক্তব্য দেবে